লোক শুনতে পারে একদম আছে বাইরে না এটা কিন্তু আমার অভিমত অনেক বক্তা অনেকেই বলেন মাইক আওয়ায় নাই তোর হচ্ছে না ওটা গোটেই পক্ষপাতি নয় শুধু প্যান্ডেলের লোক শুনো তার বাইরে এক না গেলে আমি কারণ যা শোনার ইচ্ছে চলে এসছে প্যান্ডালে আর যে আসে না তারা অসুবিধা আছে তারা ঘুমের দরকার থাকতে পারে অসুস্থ হতে পারে হার্টের প্রবলেম হতে পারে পড়াশোনা করে হল্লা থাকে ঘুমোতে দেন যে শুনতে চাই তাকে শুনতে দেন যখনই জোরে হবে যে ঘুমোতে চাই তার ঘুম হবে না আর যা যারা শুনতে এসছে ওরা বুঝতে পারবে না শব্দ হবে জোরে কিন্তু বুঝতে পারবে না এজন্য ভাই আমরা খুব অর্পণ করি আল্লাহামদুল <coughs> قال الله تعالى: الكلام المنير والقرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال মহানের জন্য যিনি একাধারের চরম সষ্টা বরণ করতে পারেন তারপর অসংখ্য সরাবিত হোক তার জন্মদিনে তুলনামূলক পরিবর্তন আমরা দেখছি না বেগামাজি বেগামাঝি থাকছে মজ বাড়ছে মালিবাজি বাড়ছে ব্যাডিংটাল বাড়ছে সুমদ বাড়ছে জু বাড়ছে তাহলে আমাদের করে লাভটা কি এগুলো তো হচ্ছে না কারণটা কি অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ আমরা যারা জালসা শুনতে আমরা যদি নিয়োগ করে জল শাসতে আসতাম জলটা অবশ্যই কাঁজাব হতো ফলপ্রসও হতো বলবেন জাল শাসনারও নিয়ত আছে আছে শুধু জলটা কেন প্রত্যেকটা কাজেরই নিহত আছে তাই রসুলে নীতি করুন কি পাবেন নিয়োগ করে ভানি পাবেন নিয়োগ করে জল শাসন মেয়ে কি পাবেন নিয়োগ করে আপনি আমায় করুন পাবেন আবার হয়ে গেছে ওখানে নিয়তের গুরুত্ব পুরি নিয়ম দিয়ে আছে দেখবেন করে পায়খানা মাখারও নিয়ত আছে নিয়োগ করে পায়খানা মাখার নীতি দিয়ে যাবেন নিয়োগ করে জীবন নেকি পাবে। নিয়োগ করে নিয়োগ হচ্ছে আমাদেরকে নিয়োগ করে বলতে হবে যে আমরা হচ্ছি সবাই আর্থিক রোগী রোহাগি রোগ আমাদের ধরে আছে নানা রকমের মানসিক রোগ মানসিক দোষ আছে তারা এই সমস্ত যেটা মানা করবেন সেটা খাবো না যা করতে বলবেন তাই করব যেটা করতে মানা করবেন সেটা করব না তাহলে আমাদের দিনের রোগগুলো সারবে এই নিয়োগ করতে হবে তবে যে সমস্ত ওলামায় ডক্টর হিসেবে আছেন তার মানে এই নয় যে এরা সব এদের কোনো রোগ নাই তা এদেরও রোগ আছে এরা অনেক রোগে ভুগছে তবে এদের জন্য আবার আরো বড় ডাক্তারের দরকার হয় এদেরকে ভেজর যেতে হয় আমরা শিবরির ডাক্তারকে দেখাচ্ছি আমাদের অসুখ ব্যসুখের কারণে তো তার মানে এই নয় যে শিউড়ির ডাক্তারবাবু একদম নিরোগ ওর শরীরে রোগ নাই নয় ওর রোগ আছে তবে ও রোগটার হবে না ওই বেঙ্গালোর যেতে হবে ভেদর যেতে হবে তেমনি যারা বক্তটা এদের আবার বেশি বড় আছে ছোটখাটো ডাক্তারা হবে না একদম আরো বড় ডাক্তারের কাছে যেতে হয় তবে আমরা পরে চিকিৎসা করি আর কি জাল শাসন দেখবেন সমাজের পরিবর্তন হয়তো বাধ্য হবে আমরা জীবনে যতগুলো জাল শাসনেছি যদি মনে করতাম প্রত্যেক জাল সাই যে প্রেসক্রিপশন পাবো সব ওষুধ শুধু একটা ডোজ কোনদিন হয়তো শুনুন যাবো শুনবো কার কেমন সুর কে কেমন বলছে কার কেমন বলার ভঙ্গি কেমন লাইটের খেলা কেমন খাবার দাবারের ব্যবস্থা কেমন দোকান বসেছে দেখে আছি ঘুরে এই নিয়োগের দিনে আমাদের জালসাগুলো সাকসেসফুল হচ্ছে না আর আমাদের পরিবর্তন হচ্ছে না তাহলে ভাই প্রথমেই আমাদেরকে নিয়োগটা করে নিজ করে আজকে বা এর পরে পরবর্তী বক্তার মুখে বা এর পরবর্তী দিনে যখনই জালসা শুনবো প্রেসক্রিপশন পাবো প্রেসক্রিপশন অনুযায়ী আমল করবো সাল বলুন দেখুন পরিবর্তন হয় কিনা অবশ্য আরো অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ বললাম আমরা দেখবেন বায়ানকারীরা একটা বাক্য ব্যবহার করি জানার নাম ইমান নয় মানার নাম ইমান অনেক বায়ানকারী যেটা আমরা বলি কিন্তু এই বাক্যটা কিন্তু অসম্পূর্ণ বাক্য এটা বড়দের কথা কিন্তু সম্পূর্ণ তাদের কথাটা আমরা বলি না অনুকরণ অনুসরণ করি না সংক্ষিপ্ত করে দিয়েছি এই জন্য একটা অসম্পূর্ণ বাক্য খানিকটা ভুল অর্থ দাঁড়িয়ে যায় তারা কি বলেছেন সেটা সময় পেলে আমি বলে দেব তো যাই হোক যখন আমরা বলি জানার নাম ইমান নয় মানার তার ভাবার পথে ভাই আর মায়িকটা বাড়াক করেন না বেশি শব্দ হওয়ার দরকার নেই আমি তো বললাম এই ভাষাটা বললে ঠিক এইরকম অর্থ দাঁড়িয়ে যায় এই তো এটা ভুল শুধু মানলে যদি ইমানদার হওয়া যায় তাহলে হিন্দু ভাইরা আমাদের চাইতে বড় ইমানদার হবে কারণ ওরা আমাদের চেয়ে বেশি মানে আমরা এক আল্লাহ মানে ওরা তেত্রিশ কোটি দেবতা মানে তবে এখন তেত্রিশ কোটি ছাড়িয়ে গেছে এখন ওই তেত্রিশ কোটি দেবতার ছাড়াও আরো অন্যান্য শরীর অন্যান্য তার শাখা প্রশাখা বেরিয়েছে যেমন তারা আমাদের মসজিদাও মানে আস্তানাও মানে ঘোড়াও মানে পিপেয়ালা মানুষ দেখলেও মানে জটাওয়ালা বরগাস দেখলেও মানে ইত্যাদি এই করে করে অর্ধার পা কোটি ছাড়িয়ে গেছে তাই ওরা বেশি মানছে বড় মানরা হলে না তা হয় না কেন হয় না ওরা মানে বটে কিছু না জেনে এই না জানার কারণে ওদের মানাটা হয়ে যায় ভুল খ্রিস্টানরা তিন জন আল্লাহ মানে আমরা একটা মানে ওরা তিন জন ওরা বলে সাদার দিগত মাদার বিগট সংবিগট আল্লাহকে মানে মরিয়মকে মানে ইসানবি মানে বলে তিনজনেই খুদা তবে একজন হচ্ছে বাপ একজন হচ্ছে মা আর একজন হচ্ছে ছেলে ওটা আল্লাহর একটা পরিবার ওরা তিন গুন তাহলে মান্দার তিনজন মানছে না ওরা এই মান্দার হবে না মোশেফে খ্রিস্টানরা কথ কি করতে হবে আজ আমাদেরকে জানতে হবে নামাজ এমন একটা জিনিস যে এই নামাজ যদি কেউ না পড়ে আজ হুকবার জাহার হবে এক এক জন্য তাই তিনি বলছেন তোমাদের বাচ্চাদের বয়স সাত বছর হলেই নামাজের জন্য হুকুম দাও প্রত্যেক ওয়াক্তের জন্য আশি হুকবা জাহান্নকে পুরতে হবে আশি হুক্বা মানে কয়েক কোটি বছর এক এক ওয়াক্তের জন্য তাহলে আল্লাহ বললেন নামাজের এত বালের হওয়ার আগে থেকে পড়তে হবে আর বালে ভুলে তো কোনো রিহাই নাই করতেই হবে তো এইবার আপনাদেরকে প্রশ্ন করছি রসুল করমি সাল্লাহ তিনি কি চল্লিশ বছর বয়সের আগে কখনো নামাজ পড়েছিলেন জানা আছে কারো তো বলুন নামাজ পড়া তো আল্লাহকে মানা শুধু মানা তাই নয় আল্লাহকে মানার যত রকমের পদ্ধতি আছে তার মধ্যে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি তো আল্লাহ রসুন চল্লিশ বছর বয়স আগে নামাজ পড়েছিলেন দু জানা আছে কারো জানা নাই পরে নিয়ে তো কথা হচ্ছে রসুলের পর বিষয় তোলা কি বালে ঘর নাই বালে ঘুরে ছিলেন পঁচিশ বছর বয়সে তার বিয়ে হইল কিছুদিন পর ছেলে মেয়ে বললেন আমাদের ঘর আগে থেকে পড়ো আর উনি বালে ঘর পরেও পড়লেন না অপেক্ষা করলেন কিসের অপেক্ষাটি ছিল বলুন তো জানার তিনি যদি বলতেন এই সূত্র অনুযায়ী যে জানার নামে মান মানার নামে মান জানার কোন দরকার নাই বাবা আমার চাচা আবু জেহে ওখানে যাই মানতে যায় চাচাদের পিছন ধরি যদি মানতে যেতেন ইমান হতেন না হতেন না ইমানডার হতেন কি হতেন না শেষ বসরে হয়ে যেতেন এই উনি পিছন ধরলেন না উনি অপেক্ষা করলেন মানব কিন্তু আগে ভালো করে জানবো তারপর মানবো তাহলে আগে না আগে মানা আপনারাই বলুন আগে জানা আমি এই জন্য শ্রোতাদেরকে স্বীকৃতি নিয়ে নিই যে আমি যে কথাটা বলছি এটা আমার একার চিন্তাধারা তো ভুল তু ধরে তাহলে শ্রোতাও কেউ যে না এটা আপনি ভুল বললেন আর বেশিরভাগ শ্রোতা কিন্তু না আপনি ঠিক বলেছেন আমি বুঝবো আমার কথা কে তাহলে আগে জানা তারপর মানেন তবে শুধু আবার জানলে হবে না কেউ শুধু যদি জানেন হবে জানতো ওর মতো না কিন্তু না যার জন্য আর যদি জানবো না তাহলে কথগরস্ত হবে অন্যান্য জাতির তারা মানে আমাদের বেশি মানে সেদিনই আমি ওই বই জন্য মাঝে মাঝে কলকাতায় কাগজ হয় পরশু ছিল চব্বিশ পরগনায় দোকানে গেলাম কাগজ দশ মত মতো পাঠিয়ে দিলাম তো ওই বলে কিন্তু আমি ও আমি মসজিদ মানি বৌদ্ধ মানে আমাকে খালি খুশি করার জন্য হয়তো বলছে ওই জানি ওই আপনাদের মানে ওই মহারঙ্গ মানি সবই মানি তো যাই হোক অর্থ সবই মানছে কিন্তু মানলেও এটা হচ্ছে কথভ্রষ্টতা এই জন্য আল্লাহ দেখবেন কোরানে তুমি পুরস্কৃত করেছ অদের রাস্তায় চালা। আর কোন রাস্তায় চালায় না যারা অভিশপ্ত আর যারা হচ্ছে পথভ্রষ্ট অভিশ পথ ভ্রষ্ট এই দুধের রাস্তায় চালায় না অভিশপ্ত কে যে জানে কিন্তু মানে না ও হচ্ছে অভিশপ্ত ইলিশ ভাষার অভিশপ্ত মালাঙ্গ ও জানতেও কিন্তু মানে নাই ও হচ্ছে অভিশপ্ত আর পথ ভ্রষ্টকে যে মানে কিন্তু জানে না জেনেই মানে মানে কিন্তু জানে না মানে এ হচ্ছে প্রথম প্রশ্ন তাহলে প্রত্যেক রাটাতেই আমরা আল্লাহ কাছে ওই দুটো থেকে পানা চাইছি যে আল্লাহ আমি যেন এমন না হই আমি জানবো না হয় কিংবা এটাও যেন না হয় যে তো না ওটাও যেন না হয় তাহলে আমরা যদি না জেনেই মানি তাহলে আমরা কি হবো এটা একটা ক্লাস এটা দাস এটা একটা এর মজল বোঝানোর মরিস বোঝার মরলিশ আমি সেইভাবে আপনাদেরকে বলছি যেমন ছাত্র পড়ায় যেমন লেকচার হয় তাহলে যদি কেউ না জানে আর মানতে শুরু করে তাহলে সে কি হলো জানেই না মানছি কথ ভ্রষ্ট সে হবে কি কথভ্রষ্ট দার্লিন আর যে জানে কিন্তু মানে না সে কি হবে অভিশপ্ত মগদুব তাহলে আল্লাহ সরা তো প্রথমে বলছেন দুটো জিনিস থেকে তুমি আল্লাহর আশ্রয় চাও তুমি মাকদুব হয়েও না আর তুমি দার্লিনও হয়েও না মাকরুব মানে তুমি জানবে কিন্তু মানবে না এরকম হলো না আর দালেন মানে তুমি মানবে কিন্তু না জেনেই মানবে এটা হলো না এটা আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে এবং মানা শুধু না জেনেই মানব তাও হবে না আর শুধু জানব না কিন্তু মানবো তাও হবে না দুটোই দরকার এই জন্যে আমরা সবাইকেই মানি মানতে চাই মানতে বলি আল্লাহকেও মানি নবীকেও মানি রসুল কেউ মানি অলি কেউ মানি বা মানি মৌলিজি কেউ মানি মুরদকেও মানি শিক্ষককেও মানি সবাইকেই মানি তবে পদ্ধতি গতভাবে মানি মানতে হবে নামেনে কোনো উপায় নেই যাকে যেমন সেরকমই মানতে হবে সবারই জন্য একরকম পদ্ধতি হবে না পদ্ধতিটা আলাদা আলাদা হবে নবীদেরকে তো মানতেই হবে নবী বলে তাদের অনুসরণ করতে হবে ইতেবা আল্লাহ করতে হবে যারা কোনো রয় থাকবে না আর কোন দুঃখ আশ্বস বলে কিছু থাকবে না পরলোকে তারা কেউ শান্তিতেই থাকবে আল্লাহ কু রু মাস তা দেখি তোমরা আল্লাহর থাকো থাকো রসুলের কর্মী সালছেন ভালো কাজ করার ভালো লোকের কাছে আর খারাপ কাজ করার চি খারাপের কাছে গুণা তাহলে আল্লাহর অলি যারা তাদের কাছে আমাদের বসতে হবে আল্লাহর আল্লাহর কর্মী সাল একজন সাহাবাই কে বললেন সাহাবাইমদেরকে বললেন শোনো এই যে কাবা ঘর আল্লাহ ঘর এটা যদি কেউ ভেঙে দেয় সে কত বড় পাপি সাহব এখানে বলে যে আসল আসে পাপি হবে না কাবাঘর যদি কেউ ভেঙে দেয় বিরাট পাপি এমনি একটা যদি মসজিদ ভেঙে দেয় তাতেই কত বড় পাপ হবে তার ঠিক নাই বাবরি মসজিদ ভেঙে দিলে তার জন্য কত মুসলমান শহীদ হয়ে গেল নাই আর কাবা ঘর যেটা আল্লাহর নয়নের মণি নবীর নয়নার নয়নের মণি সারা বিশ্বের মুসলিমদের নয়নের মণি সেই ঘরটা একদিকে ভেঙে গেছে দারুন পাইতে হবে রসুলের তাই জিজ্ঞেস করেন সাদা বললেন্লা ওটা দারুন পাপ হবে আল্লাহ বললেন এর চাইতে বড় পাপ কোনটা জানো এর চাইতে কোনটা বেশি বড় পাপিনা আপনি বলে দেন আল্লাহ বললেন এর চাইতেও বড় পাপ হচ্ছে আল্লাহর অলির মনে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া আল্লাহর অলিকে কোন রকমের অপমান করা আল্লাহর অলিকে খারাপ বলা এটা হচ্ছে তার বড় পাপ কেউ বন্ধু কেউ ঘনিষ্ঠ বন্ধু কেউ অতি ঘনিষ্ঠ বন্ধু এই জন্য শুধু যারা ইমানে মোটামুটি মুসলমান পাঁচত্ব নামায় পচে এরা বলি তবে নিচু দরজা যারা বেশি ইবাদত করে ঘষ্ট অলি আর যারা দিন আল্লাহর ফিকিরে থাকে সবচেয়ে বড় আল্লাহ তাহলে ওই যারা বড় বড় অলি রয়েছেন যেমন ময় রহে ফর জোনয়েদ বোগদাদির রহমতুল্লাহে শাহদুল্লাহ খুশি রহমতুল্লাহে জোনয়েদ বগদাদ তাদের মনের দুঃখ দেওয়ার তো কত বড় পাপ হবে আল্লাহর কোনও যদি দুঃখ দাও তাহলে মুসলমান সেই যার হাত থেকে আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে অর্থাৎ হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না মুখ নিয়েও কাউকে কষ্ট দেয় না সেই হলো মুসলমান আর আমি রাত দিন মানুষকে যন্ত্রণা নিচ্ছি হাতের দ্বারা মুখের দ্বারা কথার দ্বারা চোট কথার দ্বারা চোট দিচ্ছি বিপদ করছি খারাপ বলছি অপমান করছি আমি মসলানই নই হতে পারলাম না তো যাই হোক রসুলের করিম তাই ফরমাচ্ছেন আল্লাহ বলছেন কোন তোমরা ভালো লোকের সঙ্গে আল্লাহ সঙ্গে থাকো কি হবে একবার ফোজা লিমনে আয়ারুল রহমতাই তিনি একজন অগ্নি পুজো সঙ্গে ব্যাপারে তিনি বলছেন যে ভাই আগুন পূজো করো না এই আগুনের মালিককে ধরো আল্লাহকে ধরো পুজো করো এটা বললেন তুমি আগুন পুজো কেন করছো বলো বলে একজন আহাই তুমি বলো তুমি আল্লাহ পুজো কেন করছো বলে আমি আল্লাহর পুজো এই জন্যই করছি আল্লাহ মুখের আগুন পুজো অগ্নি পুজো করলে আমিও তো তাই আমিও আগুন থেকে বাঁচার জন্য মনের পুজো করছি এই পুজো করে করে পুজো করে করে আগুন করবো পড়াবে না তোমার অনেক অনেকটাই খুশি হয়ে গেছে মনে হয় আর আমি একদিন আগুন পুজো করি নাই আর চোখের সামনে আগুন রয়েছে তার আমি আবার করছি আমার মতো দারুণ রাগ আছে আগুনের পেয়েই পোড়াবে তাহলে কাট করা যাক এই আগুনে তুমি আর আমি দুজনের একটা করে হাত দড়িতে ভরে দিই ভরে দেওয়ার পর এবার দেখি আমি আল্লাহ পুজো করছি আগুনের মালিককে পুজো করছি আর তুমি আগুনকে পুজো করছো তো আগুন হয়ে পরীক্ষা করে দেখি যদি ভাই তোমার হাত পুড়ে যায় তাহলে তোমাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে আর যদি আমার হাত পুরে যায় আমি অগ্নি পুজো হবো ঠিক কথা এই যুক্তির কথা দুজনের দুটো হাত একটা দলিতে করে ভরে দেয় ভরে দিলেন আগুনে পাঁচ মিনিট থেকে গেল না কেউ হাত অবাক হয়েছে তোমারও করলো না আমার তুই না তাহলে আমি নিজের নিজের লাইনে থাকো যত মত তত তুমি যা করছো করো আমি যা করছি করিনি দুটো ঠিকই তো গেল কারো হাত পুললো না উনি অবাক হইলেন আল্লাহকে হাত ফেলে বললেন আল্লাহ কি হলো তোমার কোরআন বলছে আগুন পুজো করার ছেলে আর আগুন পূজো এ করছে অথচ তার হত হাত আগুনে পুলল না এর কারণটা কি গায়ে আওয়াজ হলো এলাহ বললো তাকে জানালো আগুন পুজোর ছেলে ওর উপরে আগুন নারাজ আমিও নারাজ ওর হাত অবশ্যই পুড়ে কিন্তু কেন আসবে পড়ে নাই যেন ওই তোমার হাতের খাঁচিরে তুমি হচ্ছ আমার বন্ধু আর তোমার হাতের সঙ্গে হাতটা হাতটা ছিল। এবং তোমার হাতের খাতিরে ওর হাতটাকেও এমন খাটির করে বাঁচিয়ে নিয়েছে আল্লাহ করে ভরো দেখো হাল পর্যন্ত তাহলে একজন আল্লাহ একজন মোশেকের হাতা রয়েছে তার হাতের খাতিরে ওটাকে দাম যাচ্ছে বাড়বে না এই আমার সঙ্গে দশ হাজার সাধারণ মানুষ আমার সব যাচ্ছেন চলুন কেন যায় যদি আছে তো ও আলাদা করে নাস্তাতে দেবে ওকে দেবে না কিন্তু আমার সঙ্গে যখন তখন আমি যে সেই খাবে ঠিক তেমনি আল্লাহর অলির খাতিরে তাই আল্লাহ বলেন যে ওর হাতিকে হাতটা বেঁচে গেছে তাহলে আল্লাহর কত মর্তবাদিকে আল্লাহ থাকো ওর থেকে মুক্তি পাবে এবার থাকা থাকা বলেছে তাও দেখতে হবে আল্লাহর উলি কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন আমার সঙ্গে বেহাদুল করে অনেক মাপ করতে পারি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কেউ যদি বেয়াদুল করার রেহাই নাই ওটা আমি ছাড়বো না দেখবেন এটা আমাদের বুনিয়াত আছে কেউ বলে না তার ছেলেকে কিছু বলছে কিংবা তার বউকে কিছু বলেছে আমার নামাজ পড়ো না ওটা আমি মেনে নিতে পারি কিন্তু আল্লাহর অলিদের বিরুদ্ধে কিছু বলবে ওটা কিন্তু আমি মানবো না আল্লাহ যখন কেউ অলিদেরকে অপমান করে আল্লাহ রসুল বলছেন যে তখন আমি এবং আল্লাহ তার বিরুদ্ধে জাহাদে নেমে যায় কথা বলে আল্লাহ এবং আল্লাহ তিনি আসবি মসজিদে ছিলেন কোন একটা লোক হঠাৎ করে তার গায়ে পা পেয়ে যায় পাটা ঠিক যায় এবং সে ওটা নিয়ে কোন গ্রাহ্যই না পেয়ে গেল পেয়ে গেল অনুতপ্ত হলো না পেয়েছে ঠিক হয়েছে তো সঙ্গে সঙ্গে একটা গায়ে আওয়াজ হইলো এর পায়ে পুষ্ট বেজি হবে হামা করে কাঁদতে লাগলো আমার ভুল হয়ে গেছে ওটাকে আমি কিচ্ছু মনে করে নাই এই আমার বেগের ঘোষণা হয়েছে হুজুর আমি আপনার কাছে অপরাধী আপনার আল্লাহকে একটু বলুন দোয়া করুন আল্লাহ তা তো ভালোবাসেন মানুষকে আল্লাহ কাছে হাত তুললেন আল্লাহ এর অপরাধ ক্ষমা করে দাও সঙ্গে একদিন চলে যাচ্ছে রাস্তায় ইহুদি পাড়া দিয়ে আর ইহুদিরা তেরোদিনের শত্রু ছিল ঈশান আর বাপ যখন শত্রু হয় দুঃশ হয় তাদের ছেলেরাও হয় বাপটার সঙ্গে যদি কারো হবে না থাকে ছেলেদের লাগলো উনি মানা করলেন মানা না শেষ কর্মী বললেন এই তোদের বাপমারা এই শিক্ষা দেয় মানুষ কিভাবে অপমান করতে হয় দিতে হয় চল তোদের বাপার কাছে যাচ্ছি দেখি তোদের বাপ দিকে বলি ছেলেগুলো ভয়ের ঝটপট ঝটপট করে একটা ঘরের ভেতরে ঢুকে দেন উনি বুঝতে পারলেন এই ঘরের ছেলেগুলো তাই সেই ঘরে ঢুকলেন যখন ছেলেবেলা ঢুকে গেল ঢুকেই তাদের বাপ মারা ছিল সমস্যা বললেন সেই সানু বিটের দিকে যাচ্ছিল তার ছা করে গাল দিয়েছি চুয়ারি ঘুরে আর কাঁপড় বাইর দারুণ দিয়েছি ততব ওপর আসছে তোমাকে বলতে আসছে সম্পাসাগর বাবরা বলে ঠিক করেছে ঠিক আছে ও না তোর এই গোয়াল ঢুকে দেয় ছিল না না একটা বটোখানে ছিল ঘর বলে ঘর তোরা ঢুকে যায় চুপ করে থাকবি কি বলে দেশি ছেলেগুলা ঢুকে গেল সব চুপ করে বসে গেল ঈশান এসব হাবো এই তোমাদের ছেলেগুলা কি করে তালিম দাও গো আমি পেরিয়ে যাচ্ছি আমি তো একজন নাই বা হল একটা মানুষ তো গাল দিচ্ছে কি গো তোমাদের ছেলেগুলা এরা যেন আকাশ থাকে বলি আমাদের ছেলেগুলা কি ব্যাপার আরে আমাদের ছেলেগুলা ঘরই নাই কুতুমবারই গেছে সব তো নাই এই ঘরে তোর ছেলে ঢুগলো। ভুল দেখেছেন এই ঘরে নয় ওনার সন্দেহ উনি বেরিয়ে এগে গেলেন একজন আল্লাহ নবীর সঙ্গে বিয়া দবি আল্লাহ সহ্য করিলেন না যখন উনি বেরিয়ে চলে গেলেন এই গার্জেন বলে ছেলেবেলা বলে আরে বেড়ে বেড়ে বেড়ে দিদি খুলে বলে বেড়ে নবী চলে গেছে ওকে ধোকা দিয়ে পার করে দিয়েছিস বেড়ে তোলা এবার আর কিন্তু ছেলে রয়েছে না ওই পনেরোটা ছেলে ঢেকে ছিল সুয়. আল্লাহর নদী কোনো ব্যবহার করে রেহাই আল্লাহ বলছেন কোন মুসলমানকে তুমি অপমান করো না জনসভা যদি করো তুমি ওই রকম ভাবে যতদিন অপমান না হবে তোমার হবে না আমি কারো চরিত্রের উপর একটা দোষ পেয়েই গেলাম সত্যি দোষ হতে পারে জনসমাজে একে অপমান করবো না আল্লাহ যদি কেউ করে বলি তুমি ওই রকম চরিত্র হবে তুমি ওইরকমই অপমান হবে তবে তোমার মনে হবে তাহলে মরণ হবে না হরত আল্লাউরিয়া রহমতুল্লাহবর্ষের বিরাজ বড় আল্লাহ নেজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তার মাঝার এখনো দিল্লিতে অবস্থিত জমদরী তার সঙ্গে একবার বেআগুলি করেছিল কে ভারতবর্ষের জাঙ্গের বালসা আলদিন খরিগি বিরাট বেয়াদি তো কেন আলাউদ্দিন মাথাটা উড়িয়ে দেবে লোক যেত না ভয়ে কিন্তু নিয়ে যা দিন তাহলে আর অন্তর দরবারে মানুষ যেত কেউ তাবির নিতে যেত কেউ ঝালফুঁক করতে যেত কেউ মুড়ি ধরতে যেত কেউ নামাই শিখতে যেত কেউ ডুবানি আর জন্য যেত হরদম ভিড় লেগেই থাকতো আর একদিন কেন আসে না এটা আমার পেস্টিজের ব্যাপার কি করা যায় ওষুধ করতে হবে ও দিন থাকবে বেটা আমার দরবারে খুব আসবে না অত শেষ করতে হবে নিয়োগ করলে যে কালকেই ওকে জেলখানায় বন্ধু করে খুব ভক্তগত মরিদও হয়েছ তো অত কিছু করলে তোমার মনে আঘাত লাগবে তো তাই তোমাকে আঘাত ভাগে বলিস শোনো তুমি যেন কিছু মনে করো না ওই নিজাম ফকিরকে আমি কালকে সকাল বেলতে অ্যারেস্ট করবো জেলখানায় ঘুরে রাখবো তার আমার দরবারে কেউ আসবে না তাতেও যদি আমার হাত না দিতে কত করবো ফাঁটিতে ঝুলোবো তার মা বলে হা বাবা ফকির তোমার কি করেছে তিনি একজন আল্লাহ রুলি দিকির ফিকির নিয়ে বসে আছেন মানুষকে নৈস করছেন কোন তো খারাপ কিছু করেন নাই অত তার সঙ্গে তোমার শত্রুতা কিসে তুমি নিজের কাজ করো বাবা ও সম্পর্কে যাবে না আল্লাহ খুঁজে বলেও আমি তোমার কত অত শুনতে চাই না যা বললাম তুমি শুনলে ভালো হলো আমি যেটা পড়া সেটা করব। ডাক্তারে শুনে গেল যে ভোর হলেই পুলিশ পাঠাবো কিন্তু টন টন করছে পিস হচ্ছে না পুলিশ পাঠাবে কি ডাক্তার ঘরে লোক পাঠালো ওই লাগে কবিরা এলে কেন পিসা যন্ত্রণে ফেলে যাচ্ছে কবিরা যেলো মেডিসিন দিলে না পিছা হয় না দম প্যাট এই করতে করতে পানি খাবার বেলা হয়ে গেলাম বাঁচাও বাঁচাও ডাক্তার আরে তুই আল্লাহর ওরির সঙ্গে বিয়াদুলো করেছিস কালকে তাকে বন্দি করব মনে করেছিস হত্যা করব মনে করেছিস এটা তার প্রতিফল কোনো রোগের ওষুধে তোর রোগ না এক মাস ধরো হচ্ছে তার কাছে ক্ষমার তার কাছে তবে ভালো হবে তো অপরাধ করেছে কি করবেন জানেন তাই বলল ঠিক আছে তাই হবে আমাকে নিয়ে চলো নেতাম আলার দরবার নিয়ে গেল আলার দিন হুজুর আপনি আমাকে মাফ করুন আমরা শুধু ইয়াদুল করেছি বলে কি বলে এই করেছি হুজুর আপনাকে অ্যারেস্ট করবো করেছিলাম খুন করবো মনে করেছিলাম হুজুর আপনি ক্ষমা করুন আমার জন্য আর কি যেন যায় এই যে পিঠাপ আমার পেট থেকে তুমি কষ্ট দায় জিষ্টা বের করে দিল তুমি পায়খানা করো পৃষ্ঠাপ এর কি শুক্রিয়া শুক্রিয়া এটা কত বড় আল্লাহ নিয়ে পায়খানা বন্ধ হবে যেদিন বৃষ্ঠা বন্ধ হবে সেই দিন বুঝতে দিল তাহলে এই অটোমেটিক যে চালু আছে এর দিকে আমার একটা খাজুর পায়খানা বন্ধ হয়ে তখন কে এত উন্নত স্বাস্থ্যবিজ্ঞান ডাক্তারও ছিল না তো প্রায় বিশ দিন তিরিশ দিন হয় নাই তো দিকে এমন চিৎকার করতো লোক আমার প্যারটা চিড়ে পায়খানা করে ভাল করে দাও ঘোক এরকম কথা বলতো অত তার পৃষ্ঠাপ যদি বন্ধ হয়ে যায় কত যন্ত্রণা হবে যেদিন বন্ধ হবে মানুষ সেই দিন বুঝবে তখন বুঝবে যে আল্লাহ দিয়েছিলেন আমাকে আর এই পায়খানা আরামে করছি কত করে স্বস্তি পাচ্ছি বন্ধ না হলে বোঝা যাবে না একবার রাজা কৃষ্ণচন্দ্রের একটা ছেলে হলো গোপাল ভার বেলা নটায় এলো খুশি করে বললেন গোপাল ভাড় আজ মানে একটু ব্যাটে ছেড়ে যাচ্ছে খুশি হলো না খুশি হয়েছি বলে কিরকম খুশি বলে দারুণ খুশি বলে দারুন বলছে কিরকম বলে পায়খানা করে যেমন খুশি হয় না আনন্দ পাই না ওই রকম রাজা খুব রাগ হল ছেলে কি পায়খানা এত বেয়াল কথা রাগ হলো মনে মনে ভাবলেন ঠিক আছে একে কোনো সময় শিক্ষা দেবো গোপাল ভালো অনুভব করলে আমার কথাটা ভাবটা মনে দুঃখ পেয়েছে কিন্তু আমার কথার অর্থ বুঝতে পারে নাই আমি সে পায়খানা করার আনন্দ ছেলে বাচ্চা বাচ্চাও বেশি আনন্দ একদিন বুঝিয়ে দিব প্রায় মাস পর বাদশা ভুলেই গেছে গোপাল ভাঁড় আর বাদশা আর যারা নৌকা বেশি তারা যাচ্ছে পাইপ ঘর যাওয়ার পর বাদশা বললে গোপাল আমাদের পায়খানা লেগেছিল নৌকাটা একটু ভিড়েই হতো যদি ধারে পায়খানা করতাম বুঝে বুঝি সব এখানে জঙ্গলের শুধু চোর আর ডাক শেষে আপনাদের খুব ঘর দিবে আগে আবার ঘন্টা খান গোপাল আর থাকতে পারছি না এবার নাম হুজুর এই জঙ্গলটা পা এক ঘন্টা গেল তখন পায়খানা সামাল দেয়া যাচ্ছে না বলে গোপাল এবার কিন্তু নৌকা ভেরাও আর যদি না ভেরো সে আমাকে কাপড় পায়খানা দেপাল বুঝলি শেষ অবস্থা ওখানে থামিয়ে দিলে যান পায়খানা করে যখন পায়খানা করে এলো গোপাল তার চেয়ে ওইটা বেশি আনন্দ এবার বুঝতে পারলেন বলে গোপাল তখন বুঝতে পারলেন বাস্তবিক যে পিছা পায়খানা অটোমেটিক হচ্ছে আল্লাহ বিরাট দান সবুজ আদায় করে শেষ করা যাবে না নিঃশ্বাসটা অটোমেটিক ঢুকছে কত যে আরাম যেদিনিস্বাস বন্ধ হবে সিলিন্ডার লাগানো হবে না সেই দিন বুঝবে ওই মুহুর্তে যদি মানুষকে বলা হয় যে তুমি রাজত্ব নেবে না একটা নিঃশ্বাস নেবে কি বলবো মানে আমার দুই নার দরকার নাই রাজত্বের দরকার যেন কথাটা বেরিয়ে যায় যার পানি বেরোচ্ছে না সাত দিন পানি বেরাই না এটা যদি বলা হয় তুমি দুই না রাজত্ব নেবে না এক পানি বলবে না এই সমস্ত নিয়ম তো আমি যেটা বলতে চাইছিলাম তাই বললে আমার পিছাপটা যেন হয় ঠিক আছে ঠিক আছে তোমার পিছাপ হয়ে যাবে একটা ব্যাপার হচ্ছে এর জন্য খরচ আছে রাজত্ব কত বড় বলে আমার একদম দিল্লি থেকে দাক্ষিণাত্য পর্যন্ত আমার রাজত্ব বলছে তাহলে আমি তোমার পিছাপের ব্যবস্থা করব তোমার গোটা দেশের এই ভারতবর্ষের গোটা রাজত্বটা আমার নামে ইউজ করতে হবে আমি হবো রাজা তুমি হয়ে যাবো প্রজা শুধু মুখে বললে হবে দলিল করে দিতে হবে বলে তার দিচ্ছি এখন যান মাতানো থেকে এবার আমি রাজা হয়ে গেলাম তুমি হলো প্রজা বলে একশোবার বলে এবার তোমার কিছু বলে গামলা আনো একটা গামলা আনা হলো গামলাতে দলিলটা রেখে দিলে তখন সে খুঁজের কালীর কালী খুঁজের কালীতে লেখা আর আলাদিন খোঁজ দিকে ঘরে ভেতরে দিলে দরজাটা বন্ধ করে দিলে প্রায় আধ ঘন্টা পিঠাপ হলো পেট খালি হলো স্বস্তি পেলে আরাম পেলে কিন্তু ততক্ষণ দলিলটা দিয়ে শেষ যা ছিল সব নষ্ট বুঝি বাঁচলাম ঠিক তো বলি হুজুর এই পৃষ্ঠাপ আপনি কি রাজত্ব চান না বললেন শোনো আলা হচ্ছে আমি যেমন আজকে এই ভারতবর্ষের দলিলর পরে রাজত্বের উপর পৃষ্ঠাপ করে দিলাম আল্লাহর যারা হলি হয় তারা গোটা দিনের রাজত্বের উপর পৃষ্ঠাপ করে আমাদের রাজত্বের রূপ নাই বিনার রূপ নাই সেটা করেছি। তুমি তো কোন করো কোনো সঙ্গে এরকম বেয়াদুলি করবো না বলুন সোহান আল্লাহ তাহলে আল্লাহ কত বড় জিনিস বুঝতে পেরেছিল তাদের সঙ্গে আলাদা চলতে মানতে হবে কিন্তু এইবার একটা জিনিস তাদেরকে কি করে মানতে হবে ওটা আমাদেরকে জানতে হবে মানার পদ্ধতি কিন্তু এক একরকম নয় মানতে হবে এ ব্যাপারে সবাই একমত পদ্ধতি নিয়ে মত পার্থক্য সঠিক পদ্ধতিটা বলি দিয়েছে আমরা এটা সবাই জানি না আবার জানলে কেউ ফলো করি না যেমন একটা উদাহরণ আমার বই আছে দেখবেন পড়বেন আমার বই গুলো দেখবেন অনেক কিছু তাদের ভুল ভাঙল আসা করে আমরা ভালোবাসি মাকে ভালোবাসি দিদি কে ভালোবাসি কোর বাচ্চাকেও ভালোবাসি